খা রক তো মুজকো হল লেশক মনে মে বেসর বেতা বেকর কয়েকদিন ঘোরাইয়া ফিরাই অন্ধকার কবরিয়া যাবেন এই দুনিয়ায় কাউরে দিবেন না ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন্ন ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন্ন গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয় ইমানকে মজবুত করে দেন মাহফিল কে আপনি হেদায়তের জন্য কবল করে নেন আমরা যারা মাহফিল হাজির হইলাম আপনার ও বনাই এখন কৌকে বিসল্লাহ معهم الله আজমাইনাম الله আসসালামুকুম <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مدل له ومن يضنله فلا هادي له ونشهد أن لا অনষদ মোহাম্মদ বিস্মিল্লাহ ইউস্লো নী নদী না মানুষ আলৈহি ওসলিমু তসলিমাম আল্লাহু মুহাম্মাদান রাসুলুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন সাদিকুল্লাহ মাওলানা আজিম ওয়া সাদাকারা রাসূলুন নabil Karim আল্লাহ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 যে সময় মানুষ কাজ কাজে গুনার কাজ ধরেই না বরং করছে কে কার আগে জাহান নামে যাবে সবাই বলি না যেমন মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে সেই মুহুর্তে আল্লাপাক রবাহিন আপনাকে আমাকে কোরআন হাজলিস এর জন্য শুক্রিয়া আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ দিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পুচাবার চেষ্টা করা হয়েছে অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই কত কপাল পোড়া চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত কেউ গান শোনার মধ্যে কেউ বা বেহুদা গল্প গুজাবের মধ্যে কপাল পোড়ার আসতে পয়সাও খরচ হয় না কষ্টও লাগে না তা সত্ত্বেও কপাল পোড়া আসতে পারে নাই হে কপাল পোড়া বদনসিব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 যে মা বেজান না খুশি যার আমরা খুশি হইলাম খুশির সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ এছাড়া আমাদের শাহদ নব্বর কাদাহুমারা বলতেন বাবা কোন ব্যক্তিও হকানে যদি বাড়ি থেকে রওনা করে বয়ান শেষে আখিরি মোনাজাতি মহিষা আল্লাপাক রবী ইচ্ছা করলে পঞ্চাশ লক্ষ কেন পঞ্চাশ কুটি ন্যাক দিয়া দিতে পারেন মালিক কে কাজী মাওলার কাছে দোয়া করি মাওলাহে যেহেতু আপনি আমাদেরকে মাহফিলি নিয়েই আসছেন আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে বিদায় দিয়েন না আমিন অধিক রাত্র পর্যন্ত তো বয়ান হবেই না আমি সামান্য কিছু সময় বয়ান করব এরপরে মোনাজাত দেবো তবা করিয়ে আখিরে মোনাজাত দিয়ে আজকের মতো বিদায় হয়ে যাব কার জন্য চির বিদায় কার জন্য সাময়িক বিদায় চির হোক সাময়িক হোক বিদায় কিন্তু একদিন হতেই হবে দুনিয়া থাকার জায়গা না আগেকার কেউ থাকতে পারে নাই আমরাও থাকতে পারবো না যদি ব্যতিক্রম না ঘটে যদি ব্যতিক্রম না ঘটে আগামী পঞ্চাশ একশো বছর পরে এখানে যত হাজার লোক দেখতেছেন এর মধ্য থেকে ছোট বড় একজন লোক আমরা দুনিয়াতে থাকবো না এখানে যারা আসি যেরকম গাছের পাতাগুলি আস্তে আস্তে ঝরে যায় সেখানে নতুন পাতা জন্ম নেয় পুরাণ পাতার খবরও থাকে না ঠিক আমরা দুনিয়াতে আসি আমরা আস্তে আস্তে সবাই ধ্বংস হয়ে যাব নতুন প্রজন্ম আসবে আমাদের খবরও কেউ নিবে না বুঝেন নাই শোনেন যাদের জন্য সব সময় ব্যস্ত। যাদের জন্য আমরা এখন সব সময় ব্যতীব্যস্ত আমাদের পূর্বকার লোকেরাও আমাদের জন্য এইভাবেই ব্যতীব্যস্ত ছিল অথচ অথচ আমি যাদের জমি ব্যবহার করি যাদের ঘর ব্যবহার করি যাদের বংশ পরিচয় চলতে আসি তাদের নামও জানা নাই দাদার দাদার নাম এখানে কয়জন বলতে পারব দাদার দাদার নাম আমরা অনেকেই জানি না অথচ আমি সাইয়েদ আপনে খান আপনার তালুকদার এই বংশপরিষে আপনার থেকে শুরু হয় নাই এই খান বাড়ি সৈয়দ বাড়ি এই জমিদার বাড়ি আমার থেকে শুরু হয় নাই যার মাধ্যমে শুরু হয়েছে যার পরিচয়ে চলতিছি যে বাড়ি করার জন্য বাড়ি করব যেই বাড়ি যেই জমি ব্যবহার করতেছি যেই ব্যক্তি এত খাটনি চেষ্টা করছে তার নামটাই আমার জানা নেই এইটি হাকিকত ঠিক আমার পরে আবার যখন দুইশো বছর হয়ে যাবে আমার পরে যখন আবার দুইশ বছর সামনে হয়ে যাবে চলে যাবো তখন অথচ ওদের জন্যই আমি এত চেষ্টা করতেছি এত খাটনি করতেছি জীবনটাকে ধ্বংস করতেছি কিন্তু যেই জিনিস আমার সাথে যাবে সেই জিনিসের খবরই নেই ভুলেই গেছি ঠিক না পরের জন্য এত সুন্দর একটা উদাহরণ দিতেন দুনিয়ার জিন্দিগি অস্থায়ী নে কেমন অস্থায়ী আব্বাজান বলতেন যে দেখো একটা কুরের ঘর নারার ঘর তুললেও এক বছরের গ্রান্টি দেয়া যায় যে এক বছর কমপ্কে ঘরটা থাকবে কিন্তু আপনার আমার জীবনের কি এক বছর গ্রান্টি দেয়া যায় ছয় মাস এক মাস একদিন এক ঘন্টা এক সেকেন্ড নিঃশ্বাসের নাই শোনেন এই কথা আমরা সবাই বলছি নিঃশ্বাসের অথচ এইটা মুখে বলছি একই নেই আমরা এই বলছি নিঃশ্বাসের অথ প্রত্যেকের ধারণা আরো বাঁচবো আরো করব আরো করবো তাকাসুর কি আরো মানে আমি আরো হায়াত চাই আমি আরো বাড়ি চাই আমি আরো জমিন চাই আমি আরো গাড়ি চাই আমি আরো ক্ষমতা চাই হাত তুমুল আরো আরো করতে করতে একদিন দেখে কবরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে সংকীর্ণ হৃদয় নাই মিটিল না মিটিবে না আশা হৃদয় একেবারে সংকীর্ণ কিদের ধুর আশা আকাঙ্ক্ষা আকাশের চেয়ে উঁচা পাহাড়ের চেয়ে ভারী সাগরের চো গভীর এই হৃদয়ের আশা আকাঙ্ক্ষা কেউ পূর্ণ করতে আসবে তারাও পাবে না দুনিয়া দুনিয়া দুনিয়া দুনিয়া দুনিয়া দুনিয়া দুনিয়া ওকলাম আমার উম্মা তু ভাই আমার একটা জমানা আসতেছে শীঘ্রই ঠিক না জিনিসকে মহাব্বাত করবে পাঁচটা জিনিস ভুলে যাবে দুনিয়ার মোহাব্ব দুনিয়া দুনিয়া আরো দুনিয়া চাই আরো বাঁচতে চাই আরো থাকতে চাই আরো করতে চাই আরো সম্মান চাই কিন্তু আখেরাত এরপর আমার কি উপায় হবে এরপরে কি উপায় হবে অথচ নবী কি বলছেন আর দুনিয়া জিফাতুন অত আর দুনিয়া জি ফাতুন অতুহা কিলাব দুনিয়া হলো মুদ্দার মরক তালাশ করে পুত্তায় আমার নবির চলতে থাকে কখন মরক পাশে ফিরবে তাকে খাবে নবী বলতেছেন দুনিয়া কিলাব দুনিয়া মুদ্দার মরক পচা গাম্বা তালাশ করে দুনিয়ার কুকুর কোন ভালো জ্ঞানী দুনিয়ার পিছনে ছুটতে পারে না নবী দুনিয়া সুন্দর উদাহরণ দিচ্ছেন মুভমেন আর দুনিয়া সিজনুল মুভমেন্ট ও জান্নাতুল কাফের ছোট্ট একটা হাদিস এত দামি এত ব্যাপক এক হাদিস এই হাদিস যা চিন্তাও করা যায় না বলছেন আমার নবী বলছেন আর দুনিয়া দুনিয়া হলেনদের জন্য মোহামেদের জন্য জেলখানা কাকে বলা হয় জান্নাত কাকে বলা হয় যার মধ্যে তিনটা গুণ আছে তাকে বলা হয় জেলখানা কয়টা গুণ আর যার মধ্যে তিনটা গুণ আছে তাকে সেখানে থাকতে চায় না গেলে দুই নম্বর তিন নাম্বার ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না ইচ্ছা অনুযায়ী এই তিনটা গুণ যেখানে আছে সেটা নাম জেলখানা যেখানে মানুষ কথা বলে অভস্ত করেন যেখানে মানুষ গেলে ইচ্ছা অনুযায়ী এই তিনটা গুণ যেখানে আসে তার নাম জেলখানা জান্নাত উল্টা যেখানে মানুষ যাইতে চায় একবার ঢুকলে আর বের হইতে চায় না যেখানে ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় যেখানে মানুষ যাইতে চায় একবার ঢুকলে বের হইতে চায় না যেখানে ইচ্ছা অনুযায়ী এই তিনটা গুণ যেখানে আছে তার নাম জান্ন আর যেখানে মানুষ অনুযায়ী জেলখানা জন্য জোরে বলেন তার মানি কি জেলার বলছে এখন তোমাকে হবে কলাফল গেট হয়ে গেছে গেট আটকে গেছে তুমি বাইরে থাকতে পারবা না এখন কি তোমার ইচ্ছা থাকলে ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না ইচ্ছা হয় কিন্তু পারব না তোমার স্ত্রীকে দেখতে মনে চায় দেখতে পারবা এখন জেলার নিষেধ করছে তোমার একটু ভালো জিনিস খাইতে মনে চায় পারবা জেলারের নিষেধ আছে তার মানি জেলারের অনুমতি ব্যতীত যেখানে কাজ করা যায় না ইচ্ছা কাজ করা যায় না তার নাম কি জন্য জন্য দুনিয়া কাফেরদের তার মানে তার মানি সিনেমা দেখতে মনে চায় আল্লাহ বলছে খবরদার দেখতে পারবি না আইন নেই কি নাই কিন্তু কাফের কারণ ইচ্ছা অনুযায়ী আইন নাই তুই তো জেলের মধ্যে আসো তুই তো জেলের মধ্যে আসো আইন নেই টুপি চারা হাঁটতে মনে চায় আইন নেই জেলের মধ্যে আস সাথে গল্প করতে চাই কি চায় না রে ভাই কিন্তু আইন নাই পারবি না সম্ভব না ঠিক না মত খাইতে মনে চায় আইন নাই পারবি না কি কথা ঠিক না সময় শীতের সময় ইনায়ী চলতে পারবি না প্রচন্ড গরম পানির মধ্যে ডুব দিস মনে চায় পানি খাইতে মুখের মধ্যেও আসে কিন্তু খবরদার আইন নেই খবরদার আল্লাহর বাহিরে ইসলামের বাইরে দল করা যাবে না আইন নাই যতই এখানে তোর চার আছে না কেন আইন নাই পারবি না কিন্তু বেইমানদের জন্য তারা তো ফিরি জান্নাতের মধ্যে তারা কিসের মধ্যে বলা হয় হাঁটো লম্বা জামা মনে চায় না পড়িও না মদ খাইতে মশাই খাও সুদ খাইতে খাও জেনা করতে মনে করো যা মনে চায় তাই করো মৃত্যুর পরে কি হয়ে যাবে হু বাহু উল্টা হয়ে যাবে এবার বেইমানদের জন্য জেলখানা শুরু মোহামেদের জন্য জান্নার শুরু এইবার এইবার বুঝেন নাই যেই ছেলে পরীক্ষার আগে দরজা খোলা রাখছে পরীক্ষার আগে দরজা বন্ধ রাখছে না পরীক্ষার আগে দরজা খোলা আড্ডা খেলাধুলা চাটকি চাটাম বন্ধুদের সাথে যা ইচ্ছা তাই করে পড়াশোনা নাই ওপেন দরজা কি কথা ঠিক না চল আমি যাব না আমার পরীক্ষা পরীক্ষার পরে কথা বলিও ভালো খেলা লাগছে আমি যাব না দরজা বন্ধ আমাকে পড়তে হবে ঠিক না কোনো কথা নাই তুমি যে বন্ধু হোক ডাক তোমাকে অনুমতি দেয়া হবে না আর এক বন্ধুর দরজা যা মনে আড্ডা গল্প গুজব চলতেছে কিন্তু যখনই পরীক্ষার রেজাল্ট বের হয়ে গেছে যার দরজা পরীক্ষার পরীক্ষার মুখের মধ্যে হাসি চেহারের মধ্যে উজ্জ্বলতা মিষ্টির প্যাকেট নিয়ে বন্ধুর কাছে দৌড় দেয় ও কাছে দৌড় দেয় মায়ের কাছে দৌড় দেয় বোনের কাছে দৌড় দেয় মা সংস রেজাল্ট এই এই রেজাল্ট ঠিক না পরীক্ষার আগে দরজা কি ছিল ভাই এখন কিন্তু যা ফেল, লজ্জা উস্তাদের সামনে যাইতে পারে না বোনের সাথে যাইতে পারে না ঘর থেকে বের হইতে পারে না ফেল করছে চেহারা মলিন হয়ে গেছে ঠিক দুনিয়ার মধ্যে যা চেহার আকার খুশি খুশি হাসু হাসো যা মনে চাই তাই করো যখন রেজাল্ট বের হয়ে যাবে কবরে চলিয়া যাব সব উল্টা হয়ে যাবে হয়ে যাবে সব ঘুরে যাবে দুনিয়ার ব্যাপার তো এরকমই ভাই দুনিয়ার ব্যাপারটা এরকম আক্রান্তের ব্যাপারটা এরকমই দুনিয়ার মধ্যে সাধনা করো চেষ্টা করো করতে করতে থাকো দেখবা কি যে মজা যেই মজার আর কোনোদিন শেষ নাই আর যারা দুনিয়ার মধ্যে আনন্দ ফুটির মধ্যে লিপ্ত থাকবা এমন কষ্ট ফরমান দুই ব্যক্তিকে হাজির করা হবে কে আমতের ময়দানে দুই ব্যক্তিকে এক ব্যক্তি দুনিয়ার মধ্যে চিরসুখী দুঃখ কোনদিন পায় নাই চিরো সুখী এক মানুষ কিন্তু আর একটা মানুষ জান্ন এই দুই ব্যক্তিকে ডাকা হবে কি হবে ডাকা হবে যে ব্যক্তি দুনিয়া চিরসুখী প্রশ্ন করা দুনিয়াতে কেমন সুখী ছিল তুমি কি আনন্দ ফুর্তি করছো কসমিয়া একটা জাহান নামের কষ্ট আর চির দুঃখীকে ডাকা হবে ভাই দুনিয়া কি দুঃখী ছিল তুমি কি কষ্ট করছো তাহলে খোদার কসম আমি দুনিয়া সেকেন্ডের জন্য কষ্ট করি জান্নাতের নামাত এত মারাত্মক যে নিয়ামাতের কারণে দুনিয়া সমস্ত অশান্তি এক যাবে বুঝেন নেই মা যখন বাচ্চা প্রসাব করে মা যখন বাচ্চা প্রসাদ করে কি হয়েছে হ্যাঁ কি শোনা যায় আর্থিং দাও মাইকে আর্টিং দাও আর্থিং ঠিক মতো দাও নাহলে এই মাইক্রোফোন পরিবর্তন করে দাও তার মধ্যে ডিস্টার্ব আস আর্থিং দাও ঠিক মতো নাহলে অন্য মাইক্রোফোন খুইলা দাও হয়তো অন্য মাইক্রোফোন লাগানো আস এখন কি কমছে নাকি এখন আছে আর্থিং দিয়ে দেন বড় আর্থিং লাগাই দেন যাই হোক আমি যেটা বলতেছিলাম দুঃখ কোন দুঃখ না মা যখন কষ্ট করে বাচ্চা প্রসাব করে মনে হয় প্রথম মৃত্যু দেখছে কিয়ামত কিন্তু বাচ্চার চেহারার দিকে তাকাবার সাথে সাথে সমস্ত কষ্ট মুহূর্তে ভুলে যায় ঠিক আসার সাথে দুনিয়ার শান্তি শান্তি না দুনিয়ার কষ্ট কষ্ট না আখ শান্তি মূল শান্তি আখ কষ্ট মূল কষ্ট বলেন তো আপনারা পাগল হয়ে গেছেন আপনাদের মনের শান্তি চায় হইলই তো হইল কি কথা ঠিক না মানুষ কি চায় আমাকে একটু ভালো দেখা এইটা তো চায় আপনি মনে করছেন টুপি ছাড়া হাঁটলে আমাকে ভালো লাগে আর আমি মনে করি আমি টুপি দিয়ে হাঁটলে আমার কাছে ভালো লাগে শুধু মনকে তৈরি করার কিছু না আর কিছু না দেখেন না অনেক ছেলেরা চুল রাখে এখান থেকে কামায় এখান থেকে কামায় এই ঘোড়ার মতো রাখে ঠিক না আপনার কাছে খুবই বিচ্ছিরি দেখায় চরম বিচ্ছি উ কুদি খুব ভালো আমার কাছে খুব ভালো লাগতে নিজের কাছে খুবই ভালো আমার কাছে ভালো লাগে সেন্স। কোন ব্যক্তি দাঁড়িয়ে দিয়ে কাটে এই জায়গা দিয়ে কাটে এখানে এরকম আছে কি নাই আমার কাছে ভালো লাগে ঠিক না কেউ দাঁড়ি কাটে বড় বড় মেয়েদের মধ্যে চুল রাখে সেন্স। যদি একজন পুরুষ মানুষ এরকম বেড়ার মতো শিয়ালের মতো কুকুরের মতো আবার দেখছে কেউ চুল কাটে শুয়া সাজে সাজাইছে মাথার মধ্যে কাটতে কাটতে চুল এরকম বর্তমান ডিজাইন বের হয়েছে কেউ বাঘ বানায় এখানে হাজারো মানুষ আমি দেখাতে পারবো হাজারো মানুষ যারা একদিন টুপি মাথায় দিত না দাঁড়িয়ে রাখত না কিন্তু এখন আপনি এক হাজার টাকা এক হাতে দিবেন আর বলবেন দাড়ির মধ্যে ব্যয় করিয়া, অর্থ খরচ করিয়া সেলুনে বসিয়া আপনি দাঁড়ি কাঁদতেছেন একই মাসলিসে আর একটা লোক হাজার কোটি টাকার বিনিময়ে মধ্যে পোষ দিবে না কারণটা কোথায় একই মানুষ আপনার টুপি মাথায় দিয়ে বের হইতে লজ্জা লাগে দেখায় অথচ আমি প্যান্ট শার্ট করে রাস্তায় বাইরইতেই পারবো না একই মানুষ এর কারণটা কোথায় আপনার চক্ষু দুইটা শয়তানার চক্ষু হয়ে গেছে কথা ঠিক না আর আল্লা চক্ষু দুইটা আমার মাওলার কুদ্দ হয়ে গেছে আল্লাহ চোখের মধ্যে সেই জিনিস পছন্দ লাগে আর শয়তানের চক্ষু শয়তানের যে জিনিস ভালো লাগে ওর চোখের মধ্যে সেই জিনিসই ভালো লাগে কি কথা ঠিক না আখড়ে তার শান্তি স্থায়ী শান্তি আখড়াতের কষ্ট স্থায়ী কষ্ট আব্বাজান বলতেন যুক্ত দুনিয়ার অশান্তিও ভেজাল মুক্ত ভাত খাওয়া শান্তির কাজ কিন্তু খাইতে খাইতে প্যাট ব্যথা করে অশান্তির ভেজাল আস এই কথা ঠিক না এসির মধ্যে থাকলে শান্তি আবার এসিতে থাকলে ঠান্ডা লাগে অশান্তির ভেজাল আছে কি বাবা কথা সত্য নাম দেখেন সামনে দাঁড়াইছেন আসামি অশান্তি কিন্তু জজের একটু ফ্যানের বাতাস আপনার গায়ে লাগে সেখানে শান্তির কিছু কি আছে ভাই ভেজাল আছে কিন্তু আখরা শান্তি নিরাপ নিরঙ্কুশ যার মধ্যে কোনো ভেজাল নাই ক্লিয়ার মধ্যে কোনো অসুবিধা নেই শুধু মজার মজা মজার মজা কি কথা ঠিক না জান্নাতের মধ্যে এত মজা এত সুন্দর এক একটা বিল্ডিং হবে হাজার হাজার তলা বিশিষ্ট আল্লা হবে বিল্ডিংটা কত ছোট হবে আল্লাহ নবী বিল্ডিংটার মধ্যে সত্তর হাজার রুম হবে কামরা হবে কত হাজার এক একটা কামরা রুম কত ছোট হবে আল্লাহ নবী বলেন প্রত্যেকটা রুমের মধ্যে থাকবে এরকম আল্লাহ নবী বলেন এই গোটা বিল্ডিংটা সবুজ একুত পাথরের হয়ে যাবে সবুজ একুত পাথর বুঝেন আমি এক আংটি ব্যবসার হাতের মধ্যে একটা পাথর দেখলাম আমি বললাম ভাই কি পাথর ফরমান জান্নাতের মধ্যে সবুজ ইয়াকুত পাথরের বিল্ডিং হবে যে এই বিল্ডিং এর বিবরণ আমি এই মাত্র দিলাম তাই ছোট্ট একটা পাথরের দাম যদি একুত পাথরের দাম দশ লক্ষ টাকা হয় নবী বলেন যার সামনে হারাম মাল পেশ করা হয়েছিল হারাম মাল হাতকে গুটায় আনেছ যে দুনিয়া লোভ সামলাইছে হারামকে গ্রহণ করে নাই এর জন্য খুশি হালামের মধ্যে ওই ব্যক্তিকে এই বিল্ডিং কি ভাবতেছেন তো যা মনে চায় তাই করতে থাকো আল্লা তরফ থেকে সালামুন আল্লাহ প্রশ্ন করবে জান্নাতিরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদা কি পালন করছি জান্নাতিরা হা মা পালন তো করছো অনেক বেশি পাইছি জান্নাতে সাক্ষাত দেব কিন্তু এখনো সাক্ষাৎ দেই নাই এখনো সাক্ষাত নূরের পর্দে উঠা দে যখন সত্তর হাজার নূরের পর্দা উঠা দেওয়া হবে সত্তর হাজার প্রত্যেকটা জান্নাতি প্রত্যেকটা দেখতে পারবে আছে সবচেয়ে বড় নেমাত হলো মাওলার দিদার নবী কি বলেন মান্বা লেখা আল্লাহ আহাবাহু লেখা আহু অমন যারা হাওলার সাথে আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না আল্লাহর হুকুম মানে না নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না দাড়ি কাটছে টুপি ভালো লাগে না এবার ওর পছন্দই হয় না আবার গালিও দেয় মোল্লা পাইলো রকম আছে কি নাই ধারণা নাস্তিকের গোষ্ঠী আরে নাস্তিক গাধা এ নাস্তিক আমি তোকে একটা যুক্তি দিয়ে পারলে গোটা দুনিয়ার নাস্তিক এই যুক্তিদের খন্ডন কর শুধু একটা একটা শুধু একটা যুক্তি দেব আপনাকে দেখেন এই কুরবানির পরেও হাজারো জায়গায় গোসের মধ্যে আল্লাহ শব্দ লেখা আছে হাজারো জায়গায় না স্পষ্ট ও বলতে একেবারে স্পষ্ট আল্লাহ একটু স্পষ্ট এ নাস্তিক গোসের মধ্যে আল্লাহ কে লেখলো মাছের মধ্যে আল্লাহর নাম কে লেখলো ডিমের উপরে কে আল্লাহর নাম লেখলো ওই জঙ্গলের মধ্যে গাছের মধ্যে লন্ডন থেকে একটা পত্রিকা নিয়ে আসছেন সৌদি আরবের এক ডাক্তার আমি তো তোমার মধ্যে আছি তুমি কেন দেখো না এই আত্মের উপর গবেষণা করতে গিয়া দেখেন মানুষের প্রত্যেকটা রক্ত কণিকা প্রত্যেকটা রক্ত কণিকা প্রত্যেকটা রক্ত কণিকার মধ্যে লেখা ফিরাবো কি দিয়া ফিরাবা বলো এ নাস্তিকের গোষ্ঠী ইন্দোনেশিয়ায় যে সুনামি হয়ে গেছিল ইন্দোনেশিয়ায় যে সুনামি হয়ে গেছিল লক্ষ লক্ষ মানুষ মারা গেছে ইতিফাক পত্রিকায় দেখছো যে সুনামির ঢেউটা একশো ফিট উতে কাপ করার জন্য যখন এতে কাপ ছিলাম আমাকে অনেক ওই এলাকার লোকেরা বলল মদিনা যারা আছে বলছে নবী আলাই তুয়া সাল্লাম সবচেয়ে বেশি ওহুদ কে করতেন আর ওহুদ তাকে আমি পাহাড় পাহাড়ের উপর ক্যামেরা করা হয়েছে সেখানে দেখা যায় লেখা মোহাম্মাদ মু এমন ভাবে ঐহুদ পাহাড়টা সাজানো হয়েছে মনে হয় লেখা কি মুহাম্মদ আরবিতে কোন জ্ঞান তুমি কি জ্ঞানী হইছো যে আল্লাহকে অস্বীকার করতেছ তোমার কি জ্ঞান আছে আমি নাস্তি বলি নিজেকে অনেক বড় করতেছ তুই যে মোবাইল ফোন ব্যবহার করো এই মোবাইলটা বানাই পারবি। কেন অথচ তুমি এই মাত্র মানুষ বানাইছে মানুষের বানানো একটা মোবাইল যদি বানাইতে বলি তুমি বলবে আমার মাথায় ধরে না এক মাথায় ধরো এই বুদ্ধি তোমাকে দেশ কোন দুনিয়াতে নেই এ বৈজ্ঞানিকের গোষ্ঠী এ ডাক্তারের গোষ্ঠী শিক্ষিত গোষ্ঠী তোমরা কেন বুঝো না হাট কেন চলে কেন ফুসফুসি চলতে আছে। কেন রক্ত একবার পাম্পিং করে বার করে আর একবার ঠেলিয়া দেয় সমস্ত রক্ত একবার এরকম পাম্পিং করে একবার নিয়ে আবার প্রেশার দিয়া সারিয়া দেয় এক বলে একটা কনিকা আর একটা কনিকার মধ্যে ঢোকার সাথে সাথে মানুষটা মারা যাবে এই যে অপারেশন করার সময় হাজারো সূক্ষ্মীর আমার মাওলা কে চিনা আমার মাওলা কে চিন ডাক্তাররা বর্তমানে বিজ্ঞানীরা বলতে আছে মানুষের প্রত্যেকটা পশমের থেকে আরেকটা মানুষের পশম আলাদা এই যে হাজার হাজার লক্ষ লক্ষ পশম দেখেন না এই যে পশম প্রত্যেকটা মানুষের পশম প্রত্যেকটা মানুষের পশবের আলাদা এক পশে চুল দেখেন না এক মানুষের চুলের সাথে মানুষের মিল নাই অথচ দেখেন ছোট্ট একটা বৃদ্ধাগুলি সিকির মত সাইজ এর মধ্যে কত ধরনের আগ দিতে পার বলেন তো কত ধরনের ঘুরাইয়া আছে কোন বড় কত হাজার প্রকার আগ দিতে পারবেন কোন মানুষের এই এক টিপের সাথে আর এক টিপের কোন মিল নাই শুধু তাই নয় হাজার হাজার লক্ষ কোটি কুটি মানুষের এক গলার সাথে আর গলার মিল নাই কোটি কুটি মানুষের দুনিয়াতে হইতে পারে বাবারে মাওলা কে চেনার জন্য আমেরিকা যাওয়ার দরকার নাই ইংল্যান্ড যাওয়ার দরকার নাই সাগরের তলে যাওয়ার দরকার নাই তোমার কলবের মধ্যে মোহর লাগিয়া গেছে জীবন বর উপর থেকে আপেল পড়ছে। জীবন বর উপর থেকে ফল পড়ছে কিন্তু নিউটনের চক্ষু আর তোমার চক্ষু এক না একই আপেল একই ফল জীবন পড়ছে সবাই দেখে কিন্তু এর মধ্যে সে আকর্ষণ সৃষ্টি করিয়া ঠিক না তোমার চক্ষু আর ডাক্তারের চক্ষু আর তোমার দুনিয়ার চক্ষু কোনোদিন এক হইতে পারে না বাহ্যিক দৃষ্টিতে সমান কিন্তু সবার চক্ষু এক না বাহ্যিক দৃষ্টি হাত সমান কিন্তু ডাক্তারের হাত আর তোমার সমান না তোমার সমান না ঠিক না তুমি দেখো সাধারণ দুনিয়া তুমি দেখো আসমান তুমি দেখো জমিন আর আমার আল্লাহ আমার মাওলা আর সব জায়গা আমার মাওলা আর মাওলা সব জায়গা আমার মাহারা দপ্তর বাবা রে চোয়াদা আল্লাহ দিতে পার উঠাইবে কি পাবে মানুষগুলি পুরিয়া যায় মানুষগুলি পচিয়া যায় মানুষগুলি গলিয়া যায় উঠাইবে কি পাবে এ গাদা তুমি দ্বিতীয় প্রশ্ন করছো প্রথম প্রশ্ন কেন করো তুমি দ্বিতীয় প্রশ্নের মধ্যে আসছো কিন্তু প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কি আল্লাহ করিয়া মাটির অস্তিত্বহীন করিয়া দ্বিতীয়বার আল্লাহা অস্তিত্ব আনবেন কিভাবে এইটা তোমার বড় প্রশ্ন তাহলে প্রথম কি অস্তিত্ব নাকি তাহলে তুমি তো প্রথম অস্তিত্বহীন ছিলা তোমার দ্বিতীয় প্রশ্ন অস্তিত্ব অস্তিত্ব আনতে পারছেন সেই মামলায় দ্বিতীয়বার তোমাকে অস্তিত্বহীন করিয়া কেন অস্তিত্ব আনতে পারবেন না আল কামার আল্লাহ চন্দ্রের দিকে দেখাইতে বলছে দেখো চন্দ্র তুমি আমি আসছি একদিন একেবারে সরু একেবারে দুর্বল চন্দ্র আস্তে আস্তে বড় হইতে আসে তুমিও আস্তে আস্তে বড় হইতে আস চন্দ্র পূর্ণ হয়ে গেছে পূর্ণিমা হয়ে গেছে পূর্ণিমা পূর্ণ হয়ে গেছে আস্তে আস্তে ছোট হওয়া শুরু করছে তোমার চল্লিশ পার হয়ে গেছে তুমি আস্তে আস্তে ছোট হওয়া শুরু করছো তোমার চোখের পর দুর্বল কানের শক্তি দুর্বল জবান তোমার দুর্বল হাত তো সুমালে তাকুন ও শুয়ে যেরকম চন্দ্র পূর্ণ হওয়ার পরে আবারও চন্দ্র ছোট হইতে আছে ছোট হইতে আছে ছোট হইতে আছে। হইতে হইতে হইতে হইতে একদিন আর চন্দ্র দেখা যায় না ঠিক তুমি আমি ছোট হইতে হইতে একদিন তোমাকে আমাকে আর কেউ দেখে না তুমি আমি বিলীন হয়ে গেছি আবার ও চন্দ্র হঠাৎ করিয়া দেখা যায় তোমাকে ছোট থেকে বড় করিয়া আবার বড়র থেকে ছোট করিয়া আবার মাটির মধ্যে ভর্ষ করিয়া আগুনের মধ্যে পোড়াইয়া মাটির মধ্যে গলাইয়া সেই মামলায় কেন উঠাইতে পারবে না আমার মাওলার পরিচয় কি বাবা খুব ভালো মতো জীবন ধ্বংস করিয়া ফেলা এ নাস্তিকের দলেরা বেইমানের দলেরা বাবারে খবরদার খবরদার মাওলা কে না নিয়া মাওলার এ গারি বাবার তোমরা কেন খেয়াল করো না আজকে দুনিয়ার কৃষি খেতে একবার লজ খাইলে বার বার কৃষি করিয়া লাভ করার আশা করা যায় আপিল করিয়া জজ করে হারলে হাই কোর্টে আপিল করিয়া হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা খোদা না খাস্তা মৌমতের মামলায় কবরের মামলায় কেয়ামতের মামলায় মিজানের মামলায় পুলসরা তের মামলা যদি একবার সিলেট কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না কোন সুযোগ নাই মিজানে একবারে দাঁড়াইতে পারবো দ্বিতীয়বার ওঠার কোন সুযোগ নাই পৌঁছাতে একবার দ্বিতীয়বার কোন চান্স নাই হার বুঝিয়াস ওলার কবরে যাওয়ারে বাবা নাফার মত বাইম যখন মৃত্যু পিছনে খাইয়া পড়িয়া যাইবে দুনিয়ার ক্ষমতায় মত কোন জাহান নাম কামাই করছে খবরদার ওই জাহান নাম কানার না দেখাইয়া রুহু কবজ করবি বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না যেরকম কোন বাগে যদি তারানো দেয় মানুষের হুঁশ থাকে না এমন ভাবে দৌড় দেয় গর্থের মধ্যে পড়ে না কাটার মধ্যে পরে মানুষের হুঁশ থাকে না আল্লাহ কত আসামিকে দৌড় দেওয়ার কারণে পুলিশের মধ্যে হুস নাই বাপরে বিপদ থাকলে হুস থাকে না অত দুনিয়ার পুলিশ আসামির মতো একজন মানুষ অনেক সময় দেখা যায় আসামির চেয়ে পুলিশ দুর্বল হয় আসামির চেয়ে পুলিশ দুর্বল দেখিয়া মানুষের মতো মানুষ পুলিশ হুঁশ থাকতে নাই আসাবের ধরে আখেদার আসামিকে ধরার জন্য আল্লাহ যে পুলিশ দ্বারকা তৈরি করেছে তার নাম আজরাইল তার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের বাইর হইতে আছে এই অবস্থা দেখি আর রুয়ার বাইর হইতে চাইবে না রুটা থর থার থর থর কাঁপতে থাকবে তিনশো ষাটটা মুখামের রোহা দৌড়ি করতে থাকবে আর করুন পরীক্ষাতে ভর্তি হইলাম এই ছাত্র জীবনেই তুমি আমার সামনে হাজির হয়েছে বুঝতেই এই ছাত্র বাবা তোমার ছোট ছাত্র দুনিয়া থেকে বিদায় হয় আমি মারা গেলে আমার নবু এতে হইয়া যাবে ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে একটু আমার বাচ্চা বড় হওয়ার সুযোগ দিয়া দাও ভাই আজরাইল অমুক গোলা ট্যাক মাফিলে গিয়া নিয়াত করছিলাম রোজা আর না করব করতেছে করা করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো ভাই আজরাইল আমাকে একটু সুযোগ দিয়া দাও খোদার কসম আর আমি নামাজ কাজা করবো না আমি আর রোজা সারবো না ও আনফিট একটু দিয়া দো একটু সুযোগ দিয়ে দেব আমি সারা রাত্রা সারা রাত্রাজ পড়বো সারাদিন কিছুই খাইব না সারাদিন রোজা বন্ধু বান্ধবরা আমার মা কি কালামে পালাই ওয়া আমি বাড়ির আর তোকে সুযোগ দেয়া হবে না এমন থাবা মারবে সিরিয়া। ছিল ইন্নিয়া যাইবে এই দুনিয়াতে তো বাকি আকে আর কেও রাখতে পারবে আল্লাহ মাওলানা রে সবাইকে বুঝ দিয়া দাও সবাইকে বুঝ দিয়া দাও আমাগো তুমি বুঝ দিয়া দাও আল্লাহ আল্লাহ ও এখন তুমি দরিয়ার কিনার মধ্যে আছো রে মাঝি এখনো দরিয়ার কিনারায় আছো খবরদার পরীক্ষা নিরীক্ষা না করিয়া নৌকা পাড়ি জমাইও না হ্যাঁ মাঝি দেখো তোমার নৌকার তকি দেখো তোমার পালের অবস্থা কি তোমার বাদামের রশির অবস্থা কি খবরদার মাঝি পচা তক নৌকা নিয়া দুর্বল দার বৈঠা নিয়া বাদাম উঠিয়া গেছে টর্নেডো শুরু হয়ে গেছে পঞ্চাশ ফিট উঁচা হইয়া দড়িয়ার মধ্যে বিরাট তুফান শুরু হয়ে গেছে রে মাঝি চাপ মারবে এ মাঝি তোমার নৌকার তকটা যে দুর্বল হয় তোমার দার বইটা যদি দুর্বল হয় তোমার বাদাম রসি যদি দুর্বল হয় টাস টাস করিয়া বাদামের রসি যাইবে তোমার নৌকা বাজি সমস্ত বৈঠা ভাঙ্গিয়া চুরমার হইয়া যাবে তোমার নৌকা খান খান খান খান হইয়া গহি সাগরের মধ্যে ও সারি তিনাত আবদুল্লা ও শাড়ি নৌকার মাঝি আব্দুর রহমান ও সারি নৌকার মাঝি রহিম খাতুন ও নৌকার না আসিয়া খাতুন খবরদার পাঁচটা মহাসাগর পাড়ি দিয়ে আমার মাওলার দরবারে হাজির হইতে হবে মহাজান বিরাট আটলান্টিকের মতো বিরাট সাগর মিজান বিরাট বিশাল প্রশান্ত এক মহাসাগর পৌঁছে রাত বিশাল এক সাগর ইমান মজবুত আছে না তোমার ইমান পচিয়া গেছে দেখো তোমার নামাজের অবস্থায় নামাজ পড়া সংখ্যা বেশি না কাজের সংখ্যা বেশি पार्थ ही रोजा क्या तुम दी का बसि देश तुम्हारे टुपिर संख्या बसिना टुपी छान संख्या बस দেখো তোমার সংখ্যা বেশি না তোমার নেবরদরদার পচা ইমান পচা আমল রিয়া যদি মৃত্যুয়া পড়িয়া যা কলে মানু দিও রে মা বুঝি সব উপ তোমার রসমথের বড় সি রেখে বাবা রে ওই কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই অচ্ছন্ন একদিন জান্নাত বাকির মধ্যে ঘুরতে আসেন কবর বাঁশের অবস্থা দেখতে আছেন আর সবাই তো ভালো অবস্থায় আছে কিন্তু এক কবরের কিনে আিয়া দেখেন কবরের মধ্যে আজ চলতে আছে। যতক্ষণ পর্যন্ত কবর বাসিন মা তাকে মাপ না করবে যুবকরা যারা মা বাবার সাথে বে তুমি করছো আজকে গিয়ে আল্লাব বলেন যত কোন পর্যন্ত কোমর খবরদার মা তাকে মাফ না করবে তত কোন পর্যন্ত আমি মাফ করবো না আল্লাহ রা হাবি এলান করিয়া দিলেন কবর বাসির মা কেসো জল দিয়াছ তোমার ছেলের আজাব আছে এক বৃদ্ধা বুড়া মহিলা কবরের কাছে হাজির হয়ে গেছে আল্লাহর হাবিব বললেন আবার কেমন কথা তোমার ছেলের আজাব হইতে তুমি মাউলার শুক্রিয়া আদায় করতে আস তখন মহিলা বলছি ইয়া নবী আল্লাহ আপনি ঘটনা শুনেন জৈবনটাকে আমি ধ্বংস করিয়া ফেলাইছি আর কোনদিন বিমাহ বসি নাই আমার দুঃখ কষ্ট আনন্দ ফুর্তি সব চেয়ারে ছেলের চেহারার দিকে তাকাই আমি সব মেলান করিয়া ফেলাইছি ছেলে আস্তে আস্তে বড় হইছে তাকে আমি বিবাহ করাইলাম বিবাহ করাবার পরে ছেলে এখন আর আমার কথা শুনে না তার স্ত্রী যা বলে তাই শুনে ইয়া নবী আল্লাহ ইয়ারসুল্লাহ একদিন কি যেন তারা করলাম দুনিয়ার মধ্যে আমার ছেলেকে আজাদ দিন আমি সহ্য করতে পারবো না কিন্তু মৃত্যুর পরে আমার ছেলেকে তুমি আপনার সত্য আমার দোয়া কবুল করছে এর আমি মাওলার শুক্রিয়া আদায় করলাম আল্লাহর হাবিব মাওলার কাছে বললেন মাওলারে যতক্ষণ পর্যন্ত মহিলা তার ছেলের আজাদ না দেখবে ততক্ষণ পর্যন্ত তাকে সে মাফ করবে না ইয়া নবাহ আজাব তো কেউ সহ্য করতে পারে না আমার ছেলের শরীরের সমস্ত চামড়া খুলিয়া ফেরানো হয়েছে আমার ছেলের কবরের মধ্যে আজাব জাহাণ শুরু হইয়া গেছে তারপরে গুডদের বাড়িয়া যাব তো কেউ সহ্য করতে পারে না করছ খবরদার খবরদার তো না করিয়াও যাই অল্লাহ অল্লাহ মাফ করিয়া দিও খবর আল্লাহ মাফ করিয়া দিও জান্নাদের বাগিসা বানাইয়া দিও তারপরে এই কবরের মধ্যে থাকতে হবে এরপরে ময়দান রয়ে করবে আল্লাহ যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে যাবার সাথে সাথে বিজ্ঞু ডাক্তার চেহারা দেখলেই ফ্রেশ তারা বুঝতে পারবে কোন ধরনের গুনা করিয়া নাফার মান কি আমাদের ময়দানে উঠছে আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দিও আল্লাহ এই আয়াতের তোপ্রী আলাম বিভিন্ন দেখলি বুঝতে দুনিয়ার মধ্যে হারাম খোর হারাম খাইয়া কিয়ামতের ময়দানে উঠছে যারা দুনিয়ার মধ্যে হিংসা সাত করবে তাদের চোখ তাদের চেহারা কুত্তার সুরাত হইয়া যাবে দেখলেই বুঝতে হবে দুনিয়ার মধ্যে নামাজ পড়তো না যারা দুনিয়ার মধ্যে জাকাত দিত না এই সমস্ত লোকদের সমস্ত মালগুলি পেটের মধ্যে বড় বড় সাপ হইয়া যাবে সাপ শুধু আঘাত করতে থাকবে चक्षुदी पुरुष हुआ जा যে কার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে কি যে ব্যথা কি যে যন্ত্রনা বাচ্চা প্রসাব হবে না যন্ত্রণা সহ্য করতে পারবে না অত বাচ্চা আস্তে আস্তে বড় হইতে হবে ওই মাথার মধ্যে বছর টানতে থাকবে কিন্তু বাচ্চার প্রসাব হবে না বাবুল এখনো কেন তবা করবা না সবাইকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ রে কেউ যদি বলতে পারে হুজুর আমার পাও দলে আমি আর গুনার কাজ করব না বাবা আমি খোদার কসম খুঁড়া বলতে আছি তুমি রিক্সাওয়ালা হও না কেন ঠেলাওয়ালা কুলি মজদুর যাই হও না কেন সবাই সামনে তোমার একশোবার পায়ে দর্তেরা ইয়াসির বাবা তারপরও গুনার কামের কাছেও যাইও না আমার হাতে ভয়ে ধরতে চান বাবা তুমি বিচার কর তুমি যদি কোন পুকুরের পাড় থেকে হাটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোন একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে। चेन अथवा नानुकूर तुम गाली तो बुझना तुम पानी खेल मजा पाइया पानी साथी दाम दाली दाओ और पानी साथ হঠাৎ যদি পানি বোধে পড়িয়া যা আর তো পানির থেকে বাবরে আমরা করেন এবং হাদিসের দৃষ্টি দেখতে আসি মজা পাইয়া জাহান নামের কিনারায় বসিয়া খেলা করতে আছে। আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়াছে ওই দিকে পিছনে আজ রাইলে অপেক্ষায় আছে উল্টে ঘুম খুব জাহান নামে পড়িয়া যাবো রে বাবা আর তোমরা জাহান্ন থেকে উঠব বাবা বাবারে তোমরা আমাদের কত গালি দাও कत राजर कत आलबर कत धर्म व्यवसाय कत टीटकारी कत टिप्पणी कतई न्याक कर रे बाबा सब ही क्या कम जत भाग पिछने दौड़ाई तुम्हारा जतो तौड़ाई जतो तौर पीछन डाइ बाबा गुणारा क्यों जाम मुसलमान बोलते सबाई मन चाय गुनारे फिर कमल कराला जानना देखो सबईरी যাইতে মনে চায় গুণানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না এই ন এবং শান ফেরার জন্য যেকোনো একজন হক আল্লাহর হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমান একদম পীর মুড়িদের ভেজাল ব্যবসা মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে নরম হইয়া চোখে পানি আসতে আসে বিরক্ষতর নাম কি ফলে পরিচয় রে বাবা চর্মনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সার নাকের ধরো ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুণের দ্বারা যে নামাগু জ্বলিয়া রয়েছে চোখের পানি সারা কিন্তু জয় নমেরা গুন নিবানো সম্ভব না কাজীব আমার জন্য দোয়া সেই আমিও দোয়া করি সময় আল্লাহ আল্লাহ আল্লাহ ও পর্দারা মা বলে ও আমার পরে মা একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বৌইয়া উড়ছে মন কত মেয়েলকে শরবত খাইছে কত মেয়ে বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল বাইর হব ছেলে দিব আল্লাহ কত আলেম ওলা আমাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাড়ি ওলা ভাইদের নিয়ে হাত তুললাম রে আল্লাহ আল্লাহ তোমার হাবি বলছে সাদা যখন কান্দন আল্লাহ আল্লাহ কত যা কিরেন তোমার খাস খাস বন্দার দিকে হাত তুললাম আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ কি চাওয়ার জন্য হারছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়াও আসি নাই আল্লাহ কেউ সুদ গ্রহণ করিয়া ফেলাইছি আল্লাহ আমরা জাহান্ন কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান্ন খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নের খাতা থেকে আমাদের নামটা দে্লাহের খাতা থেকে নামটা দেশের মধ্যে আমাদের নামটা উঠে আনা আল্লাহ মার যুবক বাবা থেকে কবুল করিয়ানো আল্লামার যুবক বাবা তাকে কবুল করিয়ানো আল্লাহামার যুবক বাবা থেকে কবুল করিয়া না আল্লাহ মুরব্বি বাবা থেকে কবুল করিয়া নাও মা থেকে কবুল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই জানি না কার বাবা নাই জানি না কার স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই ভাই নাই বন্ধু নাই নানা নাই নানু নাই তোমার খাস গোলাম বান্ধব কবুল করে নাও রাজনা হুতা হুম বসেন কি উঠেন না ওঠেন না বসেন পড়তে গে পড়তে গাছ হাত লাগাই বসে আমরা